আমরা বিবাহ সংক্রান্ত আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যারা বিবাহ করতে আগ্রহী তারা তো অবশ্যই বিবাহের প্রস্তাব দেবেন প্রস্তাব দেওয়া ছাড়া তার বিবাহ অগ্রসর হওয়া যাবে না এই প্রস্তাবের ক্ষেত্রে প্রস্তাবের বিধান কি এবং প্রস্তাব সংক্রান্ত কিছু আদব শিষ্টাচার সেগুলো আমাদেরকে জানতে হবে যদি সঠিকভাবে শরীয়তের আদাবগুলা না জানি তাইলে আমরা শরীয়ত বিরোধী পদক্ষেপ নিতে যাব যেটা আমাদের জন্য অকল্যাঙ্কর হবে এই জন্য আমাদের ব্যাপারগুলো ভালো করে জানতে হবে এই কারণে প্রথম আমরা বলি আরবি প্রস্তাবকে ক্ষিত হয়। হম সেটা হচ্ছে হ্যাঁ কোন নির্দিষ্ট মহিলার সাথে বিবাহনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে আপনি কোনো সরাসরি মেয়েকে প্রস্তাব দিতে পারেন না হম অভিভাবককে প্রস্তাব দিতে হবে এবং মেয়ের সাথে সরাসরি সম্পর্ক করতে না বর্তমানে কিন্তু সেটাই চলছে অনেক মেয়ে বলে যে বাজিয়ে কাজিয়ে নিতে মানে তার সাথে অবৈধ সম্পর্ক করে কিছু দূর অগ্রসর হয়ে তারপরে বিবাহের প্রস্তাব দেওয়া এটা কখনো সমর্থন করে না প্রস্তাব দিতে হবে আপনার কাকে হ্যাঁ অভিভাবককে মেয়ের অভিভাবককে এই সংক্রান্ত যে রয়েছে সেগুলো আমাদের জানতে হবে এই প্রস্তাব দেওয়া সংক্রান্ত এবং আদব শিষ্টাচার সেগুলো আমাদের জেনে নিতে হবে এই ব্যাপারে আমরা বিশেষ করে চারটা আপনার আদবের কথা বা বিধানের কথা বলব এক নম্বর হচ্ছে আপনি কোন মেয়ের ক্ষেত্রে যদি জেনে থাকেন যে তাকে কোন একজন ব্যক্তি কোন মুসলিম ভাই প্রস্তাব দিয়েছেন এবং তার ব্যাপারে মানে কিছু ইঙ্গিত পাওয়া গেছে যে মেয়ের অভিভাবকরা তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন এবং আপনি সেটা জানেন তাইলে তার এই প্রস্তাবের উপর আপনি প্রত্যাখ্যান পর্যন্ত যে যদি আপনি জানেন যে না প্রস্তাব দিয়েছি কিন্তু অন্য ভাইয়ের প্রস্তাবের উপর দ্বিতীয় প্রস্তাব দিতে পারেন না কারণ রসুল আকরম নিষেধ করেছেন এই ব্যাপারে রসুল বলেন যে কোনো ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের বি। প্রস্তাবের উপর কোন মহিলাকে প্রস্তাব দিতে যাবে না কোন মহিলার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত যদি বিয়ে না করে তাইলে আপনি প্রস্তাব দিতে পারেন তাইলে আগে নিশ্চিত হতে পারে হতে হবে যে সেই ব্যক্তি বিয়ে করবে না সে আপনার নাকচ করেছে অথবা অভিভাবকের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়েছে তখন আপনি নতুন করে প্রস্তাব দিতে পারেন আমরা দেখতে পাই বিশেষ করে তখন এতে করে জমির মধ্যে ফাঁসাদ সৃষ্টি হবে এবং শূত্রুতার সৃষ্টি হবে হ্যাঁ ওই ছেলের সাথে আপনার শূত্রুতার সৃষ্টি হতে পারে এবং ওই ছেলেকে আপনার কারণে প্রত্যাখ্যান করে দেওয়ার কারণে হ্যাঁ আপনার ঝামেলা সৃষ্টি হতে পারে সুতরাং এই কারণেই নিষেধ করে দিয়েছেন দ্বিতীয় আরেকটা সেটা হচ্ছে কোন অথবা মোগল এরকম কোনো মেয়ের ইদ্যত চলতেছে এরকম মেয়েকে পরিষ্কার আপনি প্রস্তাব দিতে পারেন না এরকম মেয়ের ব্যাপারে এটা কিন্তু এটা করতে নিষেধ কিন্তু আপনার ইঙ্গিত করা যেতে পারে হ্যাঁ তারপরও আপনার খেয়াল রাখতে হবে এটা যেন না হয়ে থাকে তখন হ্যাঁ আল্লাহ বলছেন তোমাদের কোন অসুবিধা নেই তোমরা যদি কোনো মেয়েকে বিবাহ প্রস্তাবের ক্ষেত্রে ইঙ্গিত করো সরাসরি প্রস্তাব না দাও परिष्कार कला जा रखार प्रस्ताव देवा जाबनापूर्ण कथा बोला जमन अपनी धरने बोलते प्रकाश करते हैं जो चाची को হ্যাঁ নে কোন মহিলা খোঁজা দরকার এই জাতীয় হ্যাঁ ইঙ্গিতপূর্ণ কথা বলা যেতে পারে কিন্তু পরিষ্কার বলা যাবে না পরিষ্কার বললে কি হবে আপনি যদি কোন মহিলা ইদ্য চলতেছে এমত অবস্থায় যদি আপনি পরিষ্কার বলে দেন সে মহিলা অতি দ্রুত ইউ শেষ হয়ে বলে হয়েছে বলে সে দাবি করতে পারে তাড়াতাড়ি বিয়ে বসার জন্য হ্যাঁ অথচ ইদ্যুত শেষ হওয়ার আগে বিয়ে বসা না যায় সে বলে দিতে পারে আমার ইজ্জত শেষ হয়ে গেছে সুতরাং এটা সমস্যা সৃষ্টি করবে আরেকটা আছে রাজি তালাক একবার বিয়ে ঋতুস্রাপ শেষ হয়ে সে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু কি আরেকটা তালাক আছে রাজি তালাক যে একটা তালাক দিল ইদ্যুৎ পালন চলছে ইদ্যুতের মধ্যে যদি ফিরিয়ে আনে তো ফিরিয়ে আনতে পারবে কিন্তু যদি ফিরিয়ে না আনে তাহলে কি হবে মানে সে বায়েন হয়ে যাবে এরকম কিন্তু এমত অবস্থায় আপনি ইঙ্গিত করতে পারেন না কারণ রেজি তালাকের মধ্যে যতক্ষণ পর্যন্ত তিনটি ঋতুস্রাব না যাবে ততক্ষণ পর্যন্ত সে আগের স্বামীর স্ত্রী হিসেবে বন্যা হবে এই সময় ইঙ্গিতপূর্ণ কথা বলাও না কারণ সে অন্যের স্ত্রী এখনো তৃতীয় নম্বর যে আদরটা রক্ষা করতে হবে সেটা হচ্ছে হম কাউকে যদি বিবাহের ক্ষেত্রে কারোর কাছে পরামর্শ চাওয়া হয় হ্যাঁ বিবাহের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে অথবা ছেলের ক্ষেত্রে পরামর্শ চাওয়া হয় সে যেন অবশ্যই সেই ক্ষেত্রে ভালো দিক এবং খারাপ দিক উভয়টায় তুলে ধরে নতুবা তার নষ্ট হবে হম কারণ হ্যাঁ হাদিস এসেছে আল মুস্তেসা কারোর কাছে থেকে যদি পরামর্শ চাওয়া হয় তাইলে সে আমানত ভূমিকা পালন করতে হবে এমন যে নিজের কাছের মানুষ কারণে আপনি ছেলের অথবা মেয়ের দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন আর একজন ভাইকে হ্যাঁ ভদ্র মানুষকে আপনি ঝামেলা ফেলতে যাবেন এটা যেন না হয় বরং আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে जे कल्ट बना जो अपने कालेमर्श चावे क्यों मन करते दोषा गिबे ना एक क्षेत्र गिवत हाँ शरियत मध्य जाए रही हम्म कारण नाक जन के झमेला रक्षा करते আরেকটি ব্যাপার হচ্ছে এবং এই ক্ষেত্রে একটি কথা স্মরণ করিয়ে দেই যে আপনার কোনো মহিলার মধ্যে ছেলের যদি দোষ থাকে যখন এই ব্যাপারটা গীবত থেকে বের করে দিয়েছে প্রয়োজনের জন্য জায়োজ করেছে সুতরাং এই ব্যাপারে প্রয়োজন অতিরিক্ত কোন দোষ বলতে নাই যদি আপনি দেখেন কোনো মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করেছে কোনো মেয়ের একটি দোষ বললেই ওই পুরুষটা সরে যাবে হ্যাঁ এই বিবাহে অগ্রসর হবে না ওঠেই যথেষ্ট আপনাকে সবগুলো বলতে হবে না হ্যাঁ এটা হচ্ছে কিন্তু যদি দেখেন যে আপনি একটা বলার পর তারপর বিবাহ হচ্ছে আপনি করতে পারছেন যে এই লোকটা তো ঝামেলা করতে যাবে তখন এমন একটা বলে হ্যাঁ দোষ যেটা বললে সে ফেরত আসবে এই কারণে প্রয়োজন অতিরিক্ত দোষ বলা সরিয়ে কখনো ঠিক নয় যেটা আপনার প্রয়োজনের জন্য জায়জ করা হয়েছে সেটা আপনার প্রয়োজন আন্দাজে জায়াজ হবে এটা হচ্ছে শরীয়তের একটা নীতি চার নম্বর যেটা সেটা আছে। আপনার বিবাহের প্রস্তাব দেওয়া এটা হচ্ছে সাধারণ একটা ব্যাপার এতে বিয়ে হয়ে যায় না অনেক দিয়েছে না চলবে না এটা হচ্ছে সেটা প্রত্যাখ্যাত হতে পারে সুতরাং এই ব্যাপারে আপনার স্বামী স্ত্রী হিসেবে দেখা সাক্ষাৎ করার কোন সুযোগ নেই বিবাহ হইলে সেটা ভিন্ন ব্যাপার যদিও উঠে নিয়ে আসে কিন্তু বিবাহ হয়ে গেছে তাহলে তো বিবাহ হয়ে গেছে সেটা ভিন্ন তাইলে শুধু প্রস্তাবটা বিবাহ হিসাবে গণ্য করা হয় না এই কারণে পরস্পর থেকে হিসাবে আজনী হিসাবেই থাকে পর্যন্ত বিয়ে না করে থাকে এই ব্যাপারটা অনেকে এটা না বুঝে মনে করে আমি তো তাকে বিয়ে করব দেখা দেখি শুরু হয়ে যায় ঘুরে ঘুরে শুরু হয় যায় না যত পর্যন্ত বাস্তবে বিয়ে না করবেন তত পর্যন্ত হ্যাঁ তাকে আপনার স্ত্রী মনে করলে চলবে না তত পর্যন্ত সে বেগানা থাকবে তার সাথে আপনি মেলামেশা করতে পারেন না চলাফেরা করতে পারেন না আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে শরীয়তের সঠিক বিধানটা মানার প্রফিক দান করুন